जयंट डर जाके नाहक देखांगी नात्तांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे पीजी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 प्रिय दर्शक हमारे प्रथम आलोचना कर मौलिक पांच टी सम्पर्क मानुषर जिगुलो की इसलम प्रायरिटर साधे अग्राधिकार भित आलोचना कर सम्पर्कगुल आलाकतुल आरहम मानुसे मानुषे आत्मयतार बंधन रक्तर सम्पर्क आलाकतुल जीवार प्रतिबीर सम्पर्क आलाकतुल सदाकाह প্রতিবেশ ছাড়াও মানুষের সাথে বিশেষ সাদা সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে তৃতীয় ছিল আল্লা আলা কাতু বিআল মুসলিমিন মুসলিম হিসেবে মুসলিমের সাথে সম্পর্ক সেই মুসলিম পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন যেখানেই থাকুক না কেন একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের একটা বিশেষ সম্পর্ক রয়েছে এর গুরুত্ব রয়েছে কিছু অধিকার রয়েছে আর ঠিক তেমনি ভাবে আল্লা আলাহ কাতু বি গরিল মুসলিমিন নন মুসলিম যারা রয়েছে অমুসলিমদের সাথেও মুসলমানদেরকে বিভিন্নভাবে সম্পৃক্ত হতে হয় কাজ করতে হয় বসবাস করতে হয় কাজে সেই ক্ষেত্রে অমুসলিমদের সাথে কীভাবে তাদের সাথে সম্পর্ক থাকবে কীভাবে তাদের সাথে উঠা বসা চলাফেরা করবে একসাথে সেই বিষয়গুলোতে আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলাম এই পাঁচটি মৌলিক সম্পর্কের পর আরও কিছু বিশেষ সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করছি যেই সকল পারস্পরিক সম্পর্কগুলো খুব একটি সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক বলে বিবেচিত হয় তার মধ্যে একটি সম্পর্ক ছিল আলা আলা তাইন আল আজিদ ইউল মুস্তাজির মালিক এবং তার শ্রমিকের মধ্যকার সম্পর্ক এই সম্পর্কটিও সমাজের খুব গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক এবং এই সম্পর্কের ভিত্তিতে সমাজের সুখ শান্তি শৃঙ্খলা অনেকটাই নির্ভর করে আলাহ আকাতুল আজির আল মুস্তাজির তথা মালিক ও শ্রমিকের সম্পর্কের নেই তারই মতো আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রিলেশন এবং আদান প্রদানের একটা বিশেষ সম্পর্ক প্রত্যেকটি সোসাইটি প্রতিটি মানব সমাজ এবং সব জায়গায় এটির বাস্তবতা রয়েছে সেটি হলো আল আলাহ বাইনাল আলবাই আল মুস্তারি क्रेता और विक्रेतार मध्य सम्पर्क क्रय विक्रय यानुष्टर जीवन एक्य विषय मानुष तार जीवन प्रयोजन मानुष के क्रय करते हैं जीवन प्रयोजन मानुष के विक्रय करते हैं क्रय विक्रय मानुष्टर जीवन एम एक अनुषंग जेटा के माइनस कर बद दिए मानव जीवन अचल मानुष्य जीवन चलते নিত্যদিনে আমরা সব মানুষ সবাই কোনো না কোনোভাবে কোনো কিছু ক্রয় করি কোনো কিছু বিক্রয় করি আর এভাবেই ক্রয় এবং বিক্রয়ের এই অপরিহার্যতার মধ্য দিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় অথবা এখানে একটি সম্পর্কের একটি আলাপাহা রয়েছে যেই সম্পর্ক যথাযথভাবে রক্ষা পাওয়ার উপরে সমাজের শান্তি শৃঙ্খলা এটা অনেকাংশেই নির্ভরশীল সুপ্রিয় দর্শক আজকে আমরা এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা করব যে একজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আসলে কেমন রিলেশন হওয়া দরকার ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তাদের এই ক্রয় বিক্রয়ের সম্পর্কটাকে তারা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে কারণ লক্ষ্য করা যায় যে ক্রয় বিক্রয়ের এই সম্পর্ক ক্রেতা বিক্রেতার এই সম্পর্ক এ যথাযথভাবে এর যে রুলসগুলো রয়েছে সেগুলো যদি মানুষ ফলো না করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিভেদ সৃষ্টি হয় এবং শত্রুতা এবং এক পর্যায়ে এখান থেকে শুরু করে মানুষের মধ্যে নানা ধরনের অপরাধ এবং অন্যায় এবং বিশৃঙ্খলা কনফ্লিকশন রকম দ্বন্দ্ব এবং বিবাদের জন্ম হয় এজন্য প্রথম থেকেই এই বিষয়টি যদি মাথায় রাখা হয় যে ক্রয় বিক্রয় এটি একটি মানুষের অপরিহার্য জীবনের অনুষঙ্গ কাজেই ইসলাম এবং আল্লাহর কোরআন যেমনিভাবে মানব জীবনের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করেছে মানুষকে নির্দেশনা দিয়েছে তাহলে ক্রয় বিক্রয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যেটি মানুষের জীবনের নিত্য দিনের নিত্য সময়ের একটি অপরিহার্য বিষয় সে বিষয়ে অবশ্যই ইসলাম এবং মানুষের সৃষ্টিকর্তা মহান রব্বুল আয়ালামিনের পক্ষ থেকে মানুষের জন্য কোনো দিক নির্দেশনা থাকবে সেটাই স্বাভাবিক আসুন আমরা জানবার চেষ্টা করি যে ক্রেতা এবং বিক্রেতার এই সম্পর্ক সুন্দরভাবে রক্ষা পাওয়ার জন্যে মহান রব্বুল আলামিন। এবং তার মহাগ্রন্থ আলকরআনুল করিম এবং তার প্রেরিত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওয়সাল্লাম তথা সেদিনই কী গাইডলাইন আমাদেরকে দিয়ে থাকে সেই গাইডলাইন অনুসারে আমরা যদি ক্রয় বিক্রয় করতে পারি আমাদের জীবন সাফল্যমণ্ডিত হবে এবং আমাদের জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত এবং অহেতুক ঝুট ছামেলা আমরা এড়িয়ে চলতে পারবো বলে আশা করি সুপ্রিয় দর্শক ক্রয় বিক্রয় এটি হলো মানুষের জীবনের এমন একটি প্রয়োজন যে এটাকে উপেক্ষা করে মানুষের পক্ষে চলা সম্ভব নয় মানুষ তার নিজের প্রয়োজনেই তার কাছে যা কিছু আছে সব কিছু তার প্রয়োজন থাকে না বা তার কাছে যেটা নেই সেই জিনিসের প্রয়োজন অনেক সময় তার কাছে বেশি পরিমাণে দেখা দেয় আর তখনই মানুষ নিজের কিছু জিনিসকে সেল করে হলেও আরও নতুন কিছু জিনিস মানুষকে পারচেস করতে হয় মানুষকে ক্রয় করতে হয় এটা এভাবেই একটা মানুষের স্বভাবজাত চাহিদার ভিত্তিতেই ক্রয় এবং বিক্রয়ের সিস্টেমটা গড়ে উঠেছে এটা একটা আল আমরুত্তাবি এটা হলো মানুষের একটা ফিতরতের ব্যাপার এটা মানুষের একটা স্বভাবগত ব্যাপার আর এই স্বভাবগত ব্যাপারটাকেই আলামরুত্তাবি আই এই ব্যাপারটিকেই ইসলাম স্বীকৃতি দিয়েছে শুধু স্বীকৃতি দিয়েছে তাই নয় বরং এটাকে ইসলাম অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে বিভিন্ন গাইডলাইন দিয়ে এর বিভিন্ন ক্রাইটেরিয়া এবং কন্ডিশন দিয়ে এবং রুলস এবং রেগুলেশনের মাধ্যমে মানুষের এই অপরিহার্য আদান প্রদানের এই সম্পর্কটাকে বিভিন্ন ধরনের বিপর্যয় বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছে আমরা প্রথমেই আলোচনা করব যে ক্রয় বিক্রয় এটা বিশুদ্ধ হওয়ার জন্য ক্রয় বিক্রয়টা যথাযথ হওয়ার জন্য সেরিয়াতে ইসলামিয়ার নিকট কী মূলনীতি রয়েছে এবং কি সকল কন্ডিশন ইসলাম দিয়েছে যে কন্ডিশনের ভিত্তিতে একটি ক্রয় এবং বিক্রয়ের সম্পর্ক যে বিশুদ্ধ হতে পারে এখানে বেশ কিছু কন্ডিশন এবং শর্ত রয়েছে যে শর্তগুলো প্রাপ্তি সাপেক্ষেই প্রকৃত অর্থে ইসলামের দৃষ্টিতে মানুষের ক্রয় বিক্রয় বিশুদ্ধ এবং পরিশুদ্ধ হতে পারে ইসলাম সর্বপ্রথম যে মৌলিক শর্ত আরোপ করেছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেটি হল আর তারাজি মিনাল মুতা বা আইন যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এটি মানুষের নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার প্রত্যেকটি ব্যক্তি ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকের এখানে স্বাধীনতা রয়েছে যে আমি কি ক্রয় করব আমি কি বিক্রয় করব। আর তারাজই তার নিজস্ব সিদ্ধান্ত নিজস্ব সন্তুষ্টির ভিত্তিতেই এখানে সে ক্রয় বিক্রয়ের সম্পর্ক তৈরি করবে কোনোভাবে যে কোনো এক পক্ষের যদি সন্তুষ্টি না থাকে তাহলে ইসলাম সেই ক্রয় বিক্রয়কে গ্রহণ করে না সেটা ইসলামের নিকট অ্যাকসেপ্টেড নয় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন লা বিল বাতিল ইল্লা তোমরা পরস্পর একে অপরের সম্পদ অবৈধ পন্থায় ভক্ষণ করো ইল্লা আং তাকু না তিজা রাতন আং তারা যদি তোমাদের মধ্যে তোমাদের পরস্পরের সম্মতির ভিত্তিতে কোনো ব্যবসায়ী লেনদেন হয় ইল্লা আং তাকুনা তিজারাতন আং তারা মিনকুম কুম ব্যবসায়িক লেনদেন হতে হবে এবং সেটা হতে হবে পরস্পরের সম্মতির ভিত্তিতে তবেই একজনের সম্পদ অপরজনের জন্য ভক্ষণ করা এটা বৈধ হবে তাহলে পারস্পরিক যে ব্যবসায়িক লেনদেন সেই ব্যবসায়িক লেনদেনটা বৈধ হওয়ার জন্য সম্মত হওয়ার জন্যে কোরআনে পাক বলছে আন তারা দিন সেটা উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে হতে হবে সম্মতি না থাকলে কোনো এক পক্ষকে যদি বাধ্য করা হয় যে কোনো ভাবে তাহলে সেই লেনদেন এবং সেই ব্যবসা শরীয়ত সিদ্ধ হবে না সরিয়তে ইসলামিয়ার নিকট ব্যবসায়িক লেনদেন বৈধ হওয়ার জন্য দ্বিতীয় যে শর্ত সেটা হল আলাহমা যারা লেনদেন করবে ক্রয় বিক্রয় করবে ক্রেতা এবং বিক্রেতা তাদের উভয়ে এমন ব্যক্তি হতে হবে ইসলামী শেরি আহ যাদেরকে লেনদেন করার পারমিশন দেয় শুধুমাত্র এই ধরনের মানুষ তারাই ক্রয় বিক্রয় করতে পারবে এখানে কিছু মানুষ আছে যাদেরকে ইসলাম এবং আল্লাহর তোমাদের মধ্যে যারা নির্বোধ যারা একেবারে বোকা নিজেদের সহায় সম্পদ কিভাবে ব্যবহার করবে কিভাবে এটা ট্রানজেকশন করবে লেনদেন করবে এবং নিজের সম্পদের অধিকার কিভাবে সংরক্ষণ করবে নিজের সম্পদ কিভাবে রক্ষা করবে এই সহজ বিষয়গুলো যারা বুঝতে পারে না এই ধরনের বোকা মানুষকে তাদের হাতে তাদের মালিকানাধীন সম্পদ হস্তান্তর করতে আল্লাহর নিষেধ করেছে মানুষের জীবনের জন্য সঠিকভাবে ভাবে পরিচালিত হতে পারে না আল্লাহ বলছেন এই সম্পদ এটা হলো মানুষের জীবনের এমন একটি বস্তু যেই বস্তু মানুষের জীবনের জন্য এটা একটা আশ্রয় স্থল সুপ্রিয় দর্শক আমাদের বিরতির সময় ঘুণিয়ে এসেছে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা আবার আমাদের আলোচনা অব্যাহত রাখব বিরতির সময়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা বি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 সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে বলছিলাম যে সম্পদ ইসলাম এবং আল্লাহর কোরআন মানুষের জীবনে সম্পদের যে অপরিহার্যতা সেটা স্পষ্টভাবে তুলে ধরেছে এবং আল্লাহ কোরআন বলেছে আল্লাহমন যে সম্পদকে তোমাদের জীবনের জন্য আল্লাহ রবাহ আলমিন এটা এমন অপরিহার্য বস্তু বলে সাব্যস্ত করেছেন যে সম্পদ ছাড়া মানুষের জীবন অচল সম্পদ ছাড়া মানুষের জীবন অস্থির এই জন্য আল্লাহ বলছেন এই যে গুরুত্বপূর্ণ ব্যাপার যার উপর মানুষের জীবনের স্থিরতা এবং মানুষের জীবন পরিচালনা অনেকাংশে নির্ভরশীল সেই গুরুত্বপূর্ণ জীবন উপকরণ ম্যাটার অফ লাইফ এটাকে লুটুসুফাহা তাদের হাতে নির্বোধ যারা যারা কখনোই বুঝে শুনে নিজের সম্পদের ট্রানজ্যাকশন তারা করতে পারে না এবং তারা কোনো ক্রয় বিক্রয় করার মতো বুদ্ধি এবং বোধ রাখে না আল্লাহ বলছেন তাদের ব্যক্তিগত সম্পদও তাদের হাতে হস্তান্তর করা যাবে না এবং ইসলামী শরিয়া বলছে যে তাদের কোনো লেনদেন এটা কার্যকর হবে না তবে হ্যাঁ ওয়ার জু হুম তাদের সম্পদ तई बोले अन्न केक्षण करा तर सम्पे तर जीवन जीविका निर्वाह हो तेज़िक तुम्हारापद तरह खाद्य चलो सेक्सुहम ए तर परिधेह वस्त्र तुम्हारा सेवस्था कर रुफा कुरान पाक गुरुत्वपूर्ण कथा बे जेहेतु से बोका तर बोध कम কাজেই তার কাছে এটা মনে হতে পারে যে সম্পদ আমার আমার সম্পদ আমি পরিচালনা করতে পারবো না এটা কেন হবে কাজী তার মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে তার বুদ্ধিহীনতার কারণেই তার এই ক্ষোভও তৈরি হতে পারে ক্ষেত্রে আল্লাহর কোরআন বলছে বা পৌরুল আলম্মা আরুফা তারা যদি কখনো কোনো অসঙ্গত কথা বলে তাহলে এটা নিয়ে মাইন্ড করা যাবে না बर ते बुझे श हाँ तुम्हार सम्पद तुम्हार तब तुम सम्पद तुम्हार कल्याण व्ययित हवा उचित ही तुम्हें व्यवस्था को निर्देश दिए आदालतर पक्ष एक ब्यक्ति जदि एम भाव निर्देशना जारी लोक निर्बोध कर् ट्रांजेक्शन ये अक्सेप्टेड होना ঠিক তেমনিভাবে যে অপ্রাপ্তবয়স্কদের কোনো ট্রানজ্যাকশনও তাদের সম্পদের উপর কার্যকর নয় তারা যদি কোন ট্রানজ্যাকশন করে কোন কার্যক্রম পরিচালনা করে সেটাও তাদের সেই সম্পদের উপর সেটা কার্যকর হবে না এই ব্যবসার ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দ্বিতীয় যে শর্তটি বৈধ হওয়ার জন্য সেটি হলো যে না আঁকে দেয়নি মিম্মাইজুজুল তাসারুফ হোমা যে উভয় একটি ট্রানজ্যাকশানের যে পক্ষ উভয় পক্ষই এমন হতে হবে যারা বয়স্ক নয় সাফিহ নয় এবং এমন কেউ নয় যাদেরকে ট্রানজ্যাকশন করতে লেনদেন করতে ক্রয় বিক্রয় করতে ইসলামী সেরিয়া নিষেধ করে এরকম যা ইজু তাসাররুফ যাদের লেনদেন করা ট্রানজ্যাকশান করা বৈধ এমন লোক হতে হবে এটি হলো ব্যবসা তথা ক্রয় বিক্রয় বৈধ হওয়ার দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হলো যে যেই পণ্য যেটা থাকবে সেই পণ্যটা এমন হতে হবে যে সেই পণ্য থেকে বৈধ উপায়ে উপকৃত হওয়ার কোনো ব্যবস্থা থাকতে হবে সেই পণ্যটা সরীয় সম্মত পন্থায় ব্যবহার করে সেখান থেকে উপকার লাভ করা যায় যে ক্রয় করবে ক্রয় করে এটাকে সম্মত পন্থায় ব্যবহার করে এর থেকে উপকার লাভ করার সুযোগ থাকতে হবে যদি সম্মত পন্থায় সেটাকে ব্যবহার করে কোনো উপকার লাভ করার সুযোগ না থাকে তাহলে ইসলামী শরিয়াতের দৃষ্টিতে এই সম্পদটির মধ্যে মাল নেই এটি সম্পদ হওয়ার উপযুক্ত নয় সম্পদ যেটাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এটি নামত বলে সাব্যস্ত করেছেন কাজী ইসলাম বলে সম্পদ সেটাই जेट शरियत सम्मत पन्थाय मानुषर को डिमांड फुलफिल कर मानुषर को चाहिदा पूर्ण करम्मत पन्था अल्लाह रबी निर्देशित पन्था मानुषर जीवन को चाहिदा पूरण करते मानुष्टर जतई प्रिय हमसे के इसलम एवं इसलमी सरिया के सम्पद स्वीकार करना जेम আমরা এখানে কিছু সুনির্দিষ্ট দৃষ্টান্ত আনতে পারি হাজরতে আবু জোহাইফারদ আল্লাহ তাহ থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল আলহিমের সাদ করেছেন রসুল্লাহ সাল্লিম হর্রামা সামান ও সামানাল কাল রক্তের মূল্য এবং কুকুর বিক্রি করা মূল্য হারাম করে দিয়েছেন মানুষের রক্ত এটা দামে এটা একটা সবিত্র জিনিস নাপাক জিনিস শরীর থেকে যখন বের হয়ে আসে তখন এটা নাপাক হয়ে যায় এবং এটাকে বিক্রি করা বৈধ নয় তবে হ্যাঁ কুকুর যদি সেটার মধ্যে বৈধ উপায়ে কোনো উপকার অর্জন করার কোনো মালাকা তার মধ্যে অর্জন করা হয় ক্ষেত্রে সেটা হতে পারে যেমন যে সকল কুকুর শিকারের জন্য অথবা পাহারাদারির জন্য যে সকল কুকুর বিশেষভাবে তৈরি প্রস্তুতকৃত আল কালবে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সেটা ব্যাপার ভিন্ন কারণ সেখানে মানুষের কিছু বিষয় তার সাথে ইনক্লুড হয়েছে কিন্তু এছাড়া নবী করিম সাল্লা আলি আসাল্লাম দম ইত্যাদি এবং যেগুলোকে ইসলাম সম্পদ বলে স্বীকার করেনি মুসলমানদের মধ্যে মুমিনদের মধ্যে পরস্পর সে সকল ট্রানজ্যাকশনগুলোর মধ্যে কোনোভাবেই সেটাকে বৈধ রাখিনি রক্তের কথা বলছিলাম আমরা যে মানুষ রক্ত প্রয়োজনের ক্ষেত্রে অন্য কাউকে দান করতে পারে মানুষের ব্লাড এটা ডোনেট করতে পারে মানুষ ডোনেশন করতে পারে কিন্তু এটা মানুষ বিক্রি করতে পারবে না এবং রক্ত বিক্রি করে এই মূল্য ভক্ষণ করতে পারবে না কারণ ইসলাম এটাকে सम्पद आख्य करी शरिया मध्य मानुषे क्रय विक्रय वैध हवारेक्टी शर्त हलो आई नई नी क्रय्रय करते जे व्यक्ति पन्नर मालिक अथवा पालिकर पक्ष प्रतनिधि रिप्रेजेंटेटिव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 मालिकाना तुम्हें अर्जन करते तुम्हें तारत अधिकार करते तुम्हें तुम्हाराधिकारी को सम्पद तुम्हारमें डेक्टली अथवा रिप्रेजेंटेटर मध्यमे तुम तुम प्रतनिधिर माध्यम बिक्री करते क्रय विक्रय वैध हवर जिसलमेक्टी शर्त हलो आई मबिया मकदूरअलीम अर्थात पण्यटी एम होते तुम हैंडओवर करते पर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 কারণ সেখান থেকে মাছ আমাদেরকে ধরা কঠিন যেই পণ্য এভাবে হস্তান্তরযোগ্য হয় নাই সেটাকেও বিক্রি করা যাবে না নিজের মালিকানা থাকলেও প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার সময় শেষ আমরা এখনই আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ করব এই আলোচনা আমরা আগামী পর্বে করব আগামী পর্বে শুনবার সকলকে আমরা আমন্ত্রণ জানালাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকায় দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলরায়ন ব্যাংক আটচল্লিশ বার্মিংহাম ইউকে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 চর্চা আর অনেক সমস্যা হতাশাগ্রস্ত যুব সমাজ কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ প্রতি